आप पुन सम्प्रचार सकाल आठ टाय बांगलेश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 السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك وَأَشْهَهَدُ أَنَّا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرْوَاجًا مُنِيرًا أما بعد فَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمِ নিুহ্ল দিনুদম ভালো তু অতিশন বাংলার কাছের কাছে বিশ্বের যে কোনো অবস্থান থেকে আজকে আমার এ আয়োজন এই আলোচনা শোনার জন্য যারা দূরদর্শনের সামনে অবস্থান নিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাইব তা হলো ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষের পরিচয় আমরা মানুষ এটা আমাদের একটি ব্যাপক পরিচিতি আল্লাহরব্বুল এ পৃথিবীতে মানুষ হিসাবে যাদেরকে পাঠিয়েছেন তারা সকলেই অবগত দিক থেকে সমান আমরা যদি মানুষের মানবিক মূল্যবোধ বিচার করি তখন কিন্তু আর সবাইকে আমরা সমান হিসাবে পরিগণিত করতে পারব না বা সমান হিসাবে সবাই পরিগণিত তখন আর হবে না স্তর বিন্যাসের সাথে সাথে মানুষের গুণগত বৈশিষ্ট্যের সাথে সাথে মানুষের স্তরের ভিন্নতা পরিলক্ষিত হবে এ পর্যায়ে আল্লাহ সুবাহাকার বাকারার। আট নম্বর আয়াতে যে কথাটি বলেছেন আমি সে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি আমরা পঠিত আয়াতের অর্থটা আগে জানবো তারপরে আলোচনার ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আল্লাহ যে কথাটি বলছেন হে বিশ্বাসীগণ তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে দাখিল হয়ে যাও তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে পুরাপুরি ভাবে আংশিক ভাবে নয় বলে আর তোমরা অনুসরণ করো না আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু শৈতান আমাদের প্রকাশ্য শত্রু এ কথা আল্লাহরাবুল আলামিন বলে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আগে স্পষ্ট হওয়া দরকার যে আয়াতটি কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আসুন আমরা আয়াতের অর্থ জানার পরে এর সানে নজুলের প্রেক্ষাপটটা জেনে নেই তাহলে বুঝতে পারব যে কি জন্য আয়াত নাজিল হল এবং এর গুরুত্ব কতখানি তিনি পণ্ডিতের অধিকারী ছিলেন তিনি ইসলাম কবুল করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর কাছে তিনি কালেমা পড়ে কালেমার শাহাদা উচ্চারণ করে ইসলাম কবুল করলেন ইসলামের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আল্লাহর নবীর বিখ্যাত সাহাবি আবদুল্লা বিন সালাম তিনি তৌরাতের যেহেতু হাফে ছিলেন তাই তিনি মনে করলেন যে ইহুদি ধর্মে তো উটের গোস্ত খাওয়া হারাম করা হয়েছে অথচ ইসলাম সেটাকে হালাল গণ্য করেছে অনুরূপভাবে শনিবার ইহুদি ধর্মে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানিত দিন হিসাবে পরিগণিত ছিল তিনি চিন্তা করলেন যে ইসলাম শুক্রবারকে জুমার দিনকে গুরুত্ব দিয়েছে আর ইহুদি ধর্মে শনিবারকে গুরুত্ব দেওয়া হয়েছিল তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যদি শনিবারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মানিত দিন হিসেবে গ্রহণ করি আর উটের গোস্ত হালাল করা হয়েছে ইসলামী শরিয়াতে কিন্তু আমি হালাল জানবো কিন্তু ভক্ষণ করব না এভাবে যদি আমি উটের গোস্ত ভক্ষণ না করি আমি যদি শনিবারের দিনকে সম্মানিত দিন মনে করি পক্ষান্তরে আমি জমার দিনকেও সম্মানিত মনে করলাম ইবাদত করলাম আবার উটের গোস্ত মনে মনে হালালও জানলাম কিন্তু ভক্ষণ করলাম না তাহলে কি হলো আমার দুটো ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো। ইহুদিদের সম্মানিত দিন শনিবারকেও শ্রদ্ধা করলাম আবার শুক্রবারকেও আমি ইসলামের সম্মানিত দিবস হিসাবে পালন করলাম উটের গোষ্ঠ আমি মনে মনে হালাল জানলাম কিন্তু আমি সেটা ভক্ষণ না করে তাড়াতির বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলাম এভাবে একটা সমন্বয় সাধনের মাধ্যমে তিনি দিন পালন করার প্রতি নিজে উৎসাহিত হয়েছিলেন নিজের থেকেই কেউ তাকে বলে দেননি। আল্লাহ এটা যে ইসলামে গ্রহণযোগ্য নয় এই কথাটি বোঝানোর জন্যই করলেন তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করব। করোতন আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু সুরাব আকার দুশো নম্বরে আয়াত প্রমাণ করে যে আবদুল্লাহ বিন সালামের সিদ্ধান্ত যেমন এটা পারফেক্ট ছিল না এটা ইসলাম মানার ক্ষেত্রে উপযোগী ছিল না এটা ছিল একটি ভ্রান্ত মাতাদর্শ যার থেকে ফিরে আসার জন্য তাকে আহ্বান করা হলো আসলে করিম সালিবাসাল্লাম এ আয়াত যখন তে করলেন এ আয়াত যখন জানিয়ে দিলেন তখন প্রখ্যাত সাহাবি হদরতে আবদুল্লাহ বিন সালাম রাদি আল্লাহ তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তিনি তওবা করে ফিরে আসলেন এবং ইসলামের বিধানের কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ आत्म निबेदन करमान के रखलें विषय चिंता करुद्धनिक जीवु जीवने जा रा असंख्य विषय आपोस चले इसलम विधान बोल एक प्रकाश्य अवमानना करा रिफ्यूज करा क्यों साथी अन्धर्मेर शात मतदर्श किीवन दर्शन আমি সেটাকে সম্মানের সাথে লালন করতে বা অনুশীলন করতে মাঝে মধ্যে পৃথিবীতে বলছিলাম মানুষ সব একই অব জন্মগ্রহণ করেছে হয়তো বর্ণগত কোনো পার্থক্য পরিলক্ষিত হতে পারে কিন্তু আকৃতিগত কোনো পার্থক্য আজ পর্যন্ত ভূপরিষ্ঠের কোনো অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের বৈপরীত্য পরিলক্ষিত হয়নি আকৃতিগত ভাবে একই রকম আমরা দেখতে পাই যখন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে তখন সে ফিতরা উপরেই জন্মগ্রহণ করে রাসুলে করিম সাল্ল আলী আসাল্লাম বলছেন বকারিমান যে প্রত্যেকটি বনু আদম প্রত্যেকটি আদম সন্তান ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে অগ্নি পূজারি বানায় তার পিতামাতা তাকে নাসারা বানায় খ্রিস্টান বানায় মূলত কিন্তু কেউ ইহুদি খ্রিস্টান নাচারা হয়ে এই পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না এটা প্রিয় নবী মুহাম্মদ বলেছেন তার তারজি পিতামাতার লালিত ধর্ম তার যে পিতামাতার সে ধাবিত হয় সে কখনো খ্রিস্টান হয় সে কখনো অগ্নি পূজারীও হয় কিন্তু আল্লাহ তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার পিতামাতার মাধ্যমে মুসলিম করে ফিতরাতের উপরে ফিতরাতটাই মূলত ইসলাম বা মুসলিম হওয়াটাই হচ্ছে ফেতরাত আল্লাহ তালার বিধান সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা এই আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল ততক্ষণ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 मनी मुक्त अब আব্বাস রাজিয়াল হাতির সংখ্যা ছ হাজার চারশো বারো আল্লাহ সাহায্য মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে रास्ते दी पाई सारा पृथ्वी সফলতার জন্য যে কথা বলছিলাম যে প্রত্যেকটি আদম সন্তান ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তাকে অগ্নি পূজারী বানায় তাকে খ্রিস্টান বানায় এভাবেই তার জীবনের বিশ্বাসগত বা ধর্মীয় গতিবিধিটা এক একদিকে এক এক সময় প্রবাহিত হয় পিতামাতার ধর্মের অনুকরণ করে এভাবে পিতামাতা যেই धर्म व जे मजब जे आदर्श अनुसार से आदर्शुस हते होते, होते पृथ्वी आदर्शिक भाव देखते पाई अनेक भागा भागी दृष्टिकोण थे मानुषर मध्य परिति भाग टाइम देखाई प्रथमत गोटा पृथिवीर मानुष के भागे भाग करते একটা ভাগ হচ্ছে কাফের আরেকটা ভাগ হচ্ছে মোমেন একদল ইমানদার তারা আল্লাহ সুবাহা তিনি যে রব তিনি যে একমাত্র ইলা এই স্বীকৃতি দান করেছে লা ইলাহা এই যে কালিমতার এই মহান বাণী উচ্চারণ করে তারা আল্লাহ সুবাহ আহ তাল্লাহকে রব মেনে প্রতিপালক মেনে তার কাছে আত্মনিবেদন করেছে তারা মুসলিম তারা মোমেন আর যারা আল্লাহকে মানেনি দেয় কোনো কোনো কাফের তারা মুশ্রেক তারা আল্লাহকে মেনেছে এবং আল্লাহ সুবাহ সাথে সাথে অন্য ইহ অন্য প্রভুকেও মেনেছে এভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে পৃথিবীতে যারা মুশরেক তারা আল্লাহ সুবাহর সমকক্ষ জ্ঞান করে অন্য কোন ইলা অন্য কোন মাবুদ যাই সেটা দেবদেবী হোক সেটা গাছ হোক মাস হোক সূর্য হোক চন্দ্র হোক তারকা হোক তারা আল্লাহর সমকক্ষ করে তাদেরকে মেনেছে এরা মুশরেক আল্লাহকেও মানে আল্লাহর সমকক্ষ জ্ঞান করে অন্য প্রভুদেরকেও মানে আবার আমরা দেখতে পাই যারা কাফের এদের ভিতরে এই শ্রেণীগুলো আছে কেউ মোশরেক কেউ আবার নাস্তিক তারা কিছুই মানে না আল্লাহকে তো মানেই না উপরন্ত মোশরেকদের মতো অন্য কোনো দেব দেবী অন্য কোনো মাহবুতকে তারা মানে না তাদের এক কথা হচ্ছে যে দেয়ার ইজ নো গড তারা বলতে চেয়েছে শাশ্বত লৌহ বিধানে সবকিছু তৈরি হয়েছে মানুষের কোনো স্রষ্টা নেই এই ধারণা নিয়ে একদল মানুষ নাস্তিক হয়ে গেছে আলোচনা হচ্ছে যারা আল্লাহকে মেনে আল্লাহকে রীকার করে নিয়েছে যারা আল্লাহকে রব মেনে নিয়েছে এবং এই রুবুবিয়াতের উপরে তারা ইস্তে করেছে আল্লাহকে রব মেনে এই মতাদর্শের উপরে তারা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে দৃঢ় পদে তারা ইস্তেফামত করেছে দাঁড়িয়েছে পৃথিবীতে এভাবে মানুষ আল্লাহকে মানতে গিয়ে কিংবা অস্বীকার করতে গিয়ে কিংবা এক একজন তার নিজস্ব চিন্তা ধারা নিজস্ব কনসেপশনের আলোকে আল্লা কে মানতে গিয়ে কিংবা অস্বীকার করতে গিয়ে প্রায় দেখা যায় দুই শতেরো বেশি ধর্ম মতের সৃষ্টি হয়েছে আমরা জানি ইসলাম একমাত্র আল্লাহ সুবাহর মনোনীত দিন কারণ কোরআনুল করিম সুরা আলে ইমরানের মধ্যে কথা বলে দিয়েছে একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ সুবাহর কাছে মনোনীত দিন ইসলাম আল্লাহ সুবাহ আরো বলছেন যারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন জীবন আদর্শ আল্লাহ দরবারে গৃহীত হবে না এ আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাহলে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম দুই অধিক ধর্ম আলোকে আজকে মানুষ ধর্ম অনুকরণ করছে অনুশীলন করছে ধর্মকে মানুষ লালন করছে সবগুলোই পরিতার্য সবগুলোই পরিত্যক্ত সবগুলাই হচ্ছে একমাত্র হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন আর এই দিন ইসলামকে যারা মানতে পারল না অন্য ধর্ম কর্ম তারা খুব বেশি মানার ব্যাপারে উৎসাহী হয় না যারা নাস্তিক কোনো ধর্মের প্রতি তাদের আস্থা আসে না পরিশেষে তারা বলতে থাকে যে না স্রষ্টা বলে কেউ নেই রব বলে কেউ নেই আল্লাহ বলে কেউ নেই সব কিছু শাশ্বত লৌহ বিধানে তৈরি হয়েছে আর ধর্ম যদি কিছু থেকে থাকে তাহলে সব ধর্মের উপরেই হচ্ছে মানব ধর্ম এ কথা বলে থাকে মানব ধর্ম নামে কাল্পনিক একটা ধর্ম আজকে মানুষ বানিয়ে নিয়েছে এটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভৌগোলিক অবস্থান রত মানুষের মুখ থেকে শোনা যায় মানব ধর্ম বলুন তো মানব ধর্ম কি হোয়াট ইস দা ডেফিনেশন অব মানবধর্ম মানব ধর্মটাই কি এত যদি জিজ্ঞেস করা হয় তখন তিনি কিন্তু একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার খাড়া করতে পারবেন না ধর্মের যে এটাই আমার মানব ধর্ম তারপরেও মানুষ মানব ধর্ম বলে একটা ধর্ম আবিষ্কার করেছে যেখানে কোনো এবাদাত বন্দেগি বা প্রচলিত धर्मेर कोशीलन देखा जाए मानव जीवन जत आत भोग कर पृथ्वी थे भोग्य सब वस्तु शेष हो जाएर परकाल भूले कोई तरह हम परकाल के तरा अस्वीकार कर परकाल के तरा अस्कार परकाल देखा जाए ना परकाल सम्पर् सठीक तथ्य কেউ দেখে না প্রত্যক্ষদর্শী পরকালকে অবিশ্বাস করতে চেয়েছে অথচ ইসলাম বলে দিয়েছে স্পষ্ট করে হুদাল্লিল্লাহ শর্ত করেছেন যে কোরআন শুধুমাত্র তাদেরকে হৃদায়ত দান করবে পথ প্রদর্শন করবে যারা ইমান আনায়ন করেছে অদৃশ্যের উপরে জাহান্ন অদৃশ্য বস্তু আমরা দেখি না আমরা ইমান এনেছি কি জন্য নবী মোহাম্মদ সাল আলী আসালাম দেখিয়ে সে আমাদেরকে বলেছেন হ্যাঁ জন্নাত রয়েছে জাহান্নাম রয়েছে আমরা তাই ইমান এনেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইমান এনেছি এজন্যই আল্লাহ বলেছেন জান্নাত রয়েছে কোরআন এর অসংখ্য জায়গাতে আল্লাহ বলে রেখেছেন জান্নাত সেই উদ্যান সমূহ যার নিম্ন দেশ দিয়ে রয়েছে নহর সমূহ প্রবাহিত সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু অদৃশ্যের ইমান এনেই ইসলাম কবুল করেছি মোমেন হয়েছি আর কোরআনের হৃদায়ত তাদের জন্য যারা না দেখে অদৃশ্য বিষয়ের প্রতি করেছে। আমরা মানান বিশ্বাসী রে করিম দিলেন। ইমান গ্রহণের আবশ্যিক শর্ত হিসাবে তিনি কিছু বিষয় উল্লেখ করলেন যেখানে আমরা দেখতে পাই মেলাই কুতুবিহি বা রসুলিহি বিল কদরে ছয়টি জিনিসের কথা তিনি উল্লেখ করলেন আল্লাহর উপরে ফেরেস্তাদের উপরে রসুলগণের উপরে কিতাবসমূহের উপরে এবং তকদিরের ভালো ও মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে এটা বললেন বল ইয়াওমেল আখের আর ইয়াওমেল আখের পরকালীন দিবস এ কথাও নেবিজি বললেন তাহলে এই ছয়টি জিনিস এর মধ্যে রয়েছে বিচারের দিন। থেকে কেউ নিষ্কৃতি পাবে না সেদিন মোমেনের ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে হবে আমাদের পুণ্যের হিসাব হবে আমাদের পাপের হিসাব হবে সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাই যে যারা আখেরাতের তারাও কিন্তু ইমান আনায়ন করে থাকে না দেখেই। এখানেই আমরা পরিসমাপ্ত করছি আসসালাম उच्छेद्लम के राजस्व दिल्ली ज्ञान दिले मनोनी मेन जनता मेरे ना उद्देश्य ममिन आल्ला दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कह প্রতি বুধবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 বাংলায় আল্লাহর অসন্তুষ্টি জানতো মানুষ তো আদম সন্তান এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত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 छोट बड़ पाप बने अकल्याण देखुभ परिणति